বিস্মিল্লাম হাকিম প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত এক ব্যক্তি এটা হয় এবং আসহি মানে আবদুল্লাহ সালামের মতো আরো যেসব মুসলমান পূর্বে ইয়াহুদি ছিলেন যারা মুসলমান হয়েছেন তাদের ব্যাপারে সামনের রায়াত নাজির হয়েছে কি নাজেল হয়েছেন আবদুল্লাবিন সালাম এবং ওনার মতো অন্যান্য আরও যারা সাহবায়িকরাম ছিলেন ওনারা ভাবলেন যে আমাদের পূর্বের ধর্মে শনিবার দিনটার বিশেষ একটা তাজিম করতে হতো এটা ছিল বিধানটা কোটের গোস্ত খাওয়া দুধ খাওয়া সেটা হারাম ছিল মুসলমান হওয়ার পর তো সেগুলো তো আর আমাদের উপরে জরুরি রয় নেই কিন্তু পূর্বের ধর্মে শনিবার দিনের তাজিম ও আজিব ছিল ইসলামে শনিবার দিনকে বেতাজিমই করা তার অজিব না শনিবার দিনের দিনটাকে বেতম এটা তোর তারপরে শনিবার দিনের বেতা আজিমই করা যেহেতু ইসলামে একদম ফরজ না অসম্মান করতেই হবে অতএব আমরা শনিবার তা আজিম করতে থাকলাম ইসলামের কোনো হুকুমের কোন তানাফি হলো না তাহলে এতে হবে করতেছে আগের আয়তের সাথে আগের আয়ফলিস মৌমিনের কথা প্রশংসা করা এর এরপর আয় বলা হয়েছে যে মুখলিস হওয়ার পর এখলাস সেটাও আবার তোমরা ইসলামে প্রবেশ করো পুরোপুরি যখন তারা শনিবার দিনটাকে বিশেষ একটা এবংের দু পুরোপুরি মানে পুরো ইসলামে ঢুকো পুরো ইসলামে ঢুকো শানের পথের অনুসরণ করোনা শৈতান শব্দটা বাড়িয়ে বুঝালেন যে শৈতানের আগে দিয়ে তাজিন শব্দটা মোজাক মাহজুর তো তুরু কা মানে যে ইসলামের কিছু মানলে আর কিছু মানলে না যেমন এখানে ইয়েতে আল্লা সৌদি রাহিমাহুল্লাহ তিনি বলেন বিত্তফরিক শয়তানের করোনা বিফরিক ঠিক তেমনি হবে এটার মধ্যে রাখবে না যেহমদেতু ফি উমুর ওবামা ফি উমুর কথা রাখবে না পক্ষ থেকে বাতানো আছে সেই পথে তুমি যদি চলো তাহলে সেটা হবে ইসিল তুমি কিছু মসজিদে মানলে মোহাম্মদ কে আর বাই তুমা উত্তর মানলে হলে কি অন্য আরেকজনকে তুমি এটা কিভাবে এই কথাটা বুঝছো মানতেছেন কিন্তু একটা জিনিস যেটা ইসলামে বাধ্য করে নাই সেটাকে উনি নিজের উপর বাধ্য করে নিতেছেন শনিবারে তাজিন করতে হবে না তোমাকে কিন্তু উনি তো শনিবার তাজিন করবেন শনিবার তাজিন করলে ক্ষতি হয়ে যেতেছে ওটার প্রশ্ন আগে থেকে তিনি খায় এখন খেতে হবে না এটাকে আল্লাহ আমাকে মারবুলকরটা একটু লোক উর্দু মারবুল করণ দেখো এখানে শফির মন্দ কি বলছে বাংলা মার ভুল কন্যা এটা ওখানে আসে হলো এই যে শুরু থেকে তোমাদের শোনায় তাহলে ফায়দা হবে আশা করি বলতে পথে রা দিয়ে দেলস কি মদা থি বাজ আকাতসে গলতি গুলো ও যাতা কস্তা হাঁধ কাজা মরাত হদ্শ ও স্নত হাত কমতি গুলো হয় সে বিদা কে আব্দিন সালামগেরলামা এহদ সে মজাহবে হফতারা রোজ মুম থাকে শনিবার দিনটা ছিলো আচ্ছা শেষ পথর যেটা তোমাদের ফায়িস পথর کامل ہونا جب ہے کہ جو কামেল اسلام میں قابل رعایت نہ ہو اس کی رعایت دین ہونے کی حیثیت سے نہ کی যাও बानानो, बानानो, उसकी रियायत दिन होने की न की जाए ऐसे अमर को दिन समझना एक शैतानी लफ्जेश है और बनस्बत मासी के उसका आजाद زیادہ سخت ہونے کا خطرہ ہے بنسبت ظاہری معاصی کے اس کا عذاب زیادہ سخت ہونے کا خطرہ ہے